আনাজ তালালন হতে বর্ণিত যে নাবী সাল্লা আলাইস্লাম খাইবারের উদ্দেশ্যে যাত্রা করে রাতে সেখানে উপস্থিত হলেন তিনি জিহাদের উদ্দেশ্যে রাত্রিকালে কোনো জনপদে গেলে সকাল না হওয়া পর্যন্ত তাদের উপর আক্রমণ করেন না যখন সকাল হল ইয়াহুদিরা কোদাল ও ঝুড়ি নিয়ে বের হল তখন নবী সাল্লা আলাইস্লামকে দেখতে পেয়ে বলে উঠল মুহাম্মদ আল্লাহর কসম মোহাম্মদ তার পুরা সেনাবাহিনী নিয়ে উপস্থিত নাবি সাল্লাহ আলাইস্লাম তখন আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেন এবং বললেন খায়বার ধ্বংস হোক নিশ্চয়ই আমরা যখন কোনো জনপদের আঙ্গিনায় উপস্থিত হই তখন সতর্ককৃত লোকদের সকাল কত মন্দ